আইসা ওয়াদাত আনহা হতে বর্ণিত তিনি বলেন সুদ সম্পর্কীয় সুরা বাকারার আয়াতসমূহ অবতীর্ণ হলে নবী সাল আলহ সাল্লাম মসজিদে গিয়ে সেসব আয়াত সাহাবিগণকে পাঠ করে শোনালেন অতঃপর তিনি মদের ব্যবসা হারাম করে দিলেন